চতুর্থ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ যদু মল্লিকের বাড়ি সিংহবাহিনী সম্মুখে সমাধি মন্দিরে অধরের বাটিতে অধর ঠাকুরকে ফলমূল নাদি দিয়া সেবা করিলেন ঠাকুর বলিলেন আজ যদু মল্লিকের বাড়ি যাইতে হইবে ঠাকুর যদু মল্লিকের বাটি আছেন, আজ আষাঢ় কৃষ্ণ প্রতিপদ রাত্রি জ্যোৎস্নাময়ী যে ঘরে সিংহবাহিনীর সেবা হইতেছে ঠাকুর সেই ঘরে ভক্ত সঙ্গে উপস্থিত হইলেন মা সচন্দন পুষ্প ও পুষ্পমালা দ্বারা অর্চিত হইয়া অপূর্ব শ্রী ধারণ করিয়াছেন সম্মুখে পুরোহিত উপবিষ্ট প্রতিমার সম্মুখে ঘরে আলো জ্বলিতেছে সাঙ্গপাঙ্গের মধ্যে একজনকে ঠাকুর টাকা দিয়া প্রণাম করিতে বলিলেন কেন না ঠাকুরের কাছে আসিলে কিছু প্রণামই দিতে হয় ঠাকুর সিংহ বাহিনীর সম্মুখে হাত জোর করিয়া দাঁড়াইয়া আছেন পশ্চাতে ভক্তগণ হাত জোর করিয়া দাঁড়াইয়া আছেন ঠাকুর অনেকক্ষণ ধরিয়া দর্শন করিতেছেন কি আশ্চর্য দর্শন করিতে করিতে একেবারে সমাধিস্থ প্রস্তর মূর্তির ন্যায় নিস্তব্ধভাবে দণ্ডায়মান নয়ন পলকশূন্য অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন সমাধি ভঙ্গ হইল যেন নেশায় মাতোয়ারা হইয়া বলিতেছেন মা আসি গো কিন্তু চলিতে পারিতেছেন না সেই একভাবে দাঁড়াইয়া আছেন তখন রামলালকে বলিতেছেন তুমি ওইটি গাও তবে আমি ভালো হব রামলাল গাহিতেছেন ভুবন ভুলাইলি মা হরমোহিনী গান সমাপ্ত হইল এইবার ঠাকুর বৈঠকখানার দিকে আসিতেছেন ভক্ত সঙ্গে আসিবার সময় মাঝে একবার বলিতেছেন মা আমার হৃদয় থাকো মা শ্রীযুক্ত যদুমল্লিক স্বজন সঙ্গে বৈঠকখানায় বসিয়া ঠাকুর ভাবেই আছেন আসিয়া গাহিতেছেন গো আনন্দময়ী হয়ে আমায় নিরানন্দ করোনা গান সমাপ্ত হইলে আবার ভাবনমত্ত হইয়া যদুকে বলিতেছেন কি বাবু কি গাইব মা আমি কি আঠাশে ছেলে এই গানটি কি গাইব এই বলিয়া ঠাকুর গাহিতেছেন মা আমি কি আঠাশে ছেলে আমি ভয় করি নে চোখ রাঙালে সম্পদ আমার ও রাঙাপদ শিব ধরেঞ্জর কমলে আমার বিষয় চাহিতে গেলে বিড়ম্বনা কতই ছলে। শিবের দলিল সই রেখেছি হৃদয়েতে তুলে এবার করব নালিশ নাথের আগে ডিক্রি লব এক সওয়ালে জানাইব কেমন ছেলে মোকদ্দমায় দাঁড়াইলে যখন গুরুদত্ত দস্তাবিজ গুজরাইব মিছিল চালে মায়ে পয়ে মোকদ্দমা ধুম হবে রামপ্রসাদ বলে আমি খান্ত হব যখন আমায় শান্ত করে লবে কোলে ভাব একটু উপশম হইলে বলিতেছেন আমি মার প্রসাদ খাব সিংহবাহিনীর প্রসাদ আনিয়া ঠাকুরকে দেওয়া হইল শ্রীযুক্ত যদু মল্লিক বসিয়া আছেন কাছে কেদারায় কতকগুলি বন্ধুবান্ধব বসিয়া আছেন তন্মধ্যে কতকগুলি মোশায়েবও আছেন যদু মল্লিকের দিকে সম্মুখ করিয়া ঠাকুর চেয়ারে বসিয়াছেন ও সহাস্যায় কথা কহিতেছেন ঠাকুরের সঙ্গী ভক্ত কেউ কেউ পাশের ঘরে মাস্টার ও দুই একটি ভক্ত ঠাকুরের কাছে বসিয়াছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে আচ্ছা তুমি ভাঁড় রাখো কেন যদু সহাস্যে ভাঁড় হলেই বা তুমি উদ্ধার করবে না শ্রীরামকৃষ্ণ সহাস্যে গঙ্গা মদের কুপকে পারে না যদু ঠাকুরের কাছে অঙ্গীকার করিয়াছিলেন বাটিতে চণ্ডীর গান দিবেন অনেক অনেকদিন হইয়া গেল চণ্ডীর গান কিন্তু হয় নাই শ্রীরামকৃষ্ণ কৈগ চণ্ডীর গান যদু নানান কাজ ছিল তাই এতদিন হয় নাই শ্রীরামকৃষ্ণ সে কি পুরুষ মানুষের এক কথা পুরুষ কি বাত হাতি কি দাঁত কেমন পুরুষের এক কথা কি বলো যদু সহস্যে তা বটে শ্রীরামকৃষ্ণ তুমি হিসাবই লোক অনেক হিসাব করে কাজ করো। बामुर गड्डी खा कम नादे बसि हुड़हुड़ दूध देवे सकलें हास्य ठाकुर कियत्ण पड़े जदू के बलते बुझे तुम्हें रामजीवनपुर शिलर मत आधखाना गरम आधखाना ठंडा तुम ईश्वरेते मन आर संसारे मन आ ঠাকুর দু একটি ভক্ত সঙ্গে যদুর বাটিতে মার প্রসাদ ফল মূল মিষ্টান্নাদি খাইলেন এইবার খেলাত ঘোষের বাড়ি যাইবেন